হ্যাঁ শেখর আপনি কি বলছিলেন জন গেলগুটের সম্পর্কে একটু বলুন তারপর আপনার কথাটা বলবো আপনার কথার আরম্ভ জনগুট কে দিয়েছে লন্ডনে একটা নাটক দেখছি পারফরমেন্স বিরাট কাস্টিং তখন অল্ডিজার এখনো যে হাউস ম্যানেজার সে একজন ইন্ডিয়ান তার নাম থন সকালে তো আমার ইন্টারভেল এ আগে একটা ওই আশার মেয়ে থাকে না আমার হাতে একটা ছোট্ট স্লিপ দিল আমি স্লিপটা করে দেখলাম যে তিনতলায় ওর ঘরটা সুন্দর দড়ি দিয়ে দিয়ে সেগুলো টোককে টককে সাহেবকে ঠেলে আমার ঘরে যখন গেলাম কিন্তু দরজাটা খোলা একজন লোক ব্যাক টু দ্য ড পেছন দেখি কামি সোজা নিয়ে ঠান্ডায় স্যার যেমন লক্ষ্য করেছি প্রথমে বললে যে Oh let's come go to that corner and talk in peace. these are all non-actors. We we two actors in must talking Sam, don't disturb us. Will it here? Shall I pour you a drink? What will you have? What a whiskey. Tell you. Proton reception they touched. দুশো বছর আমাদের শিখিয়েছি করবো না তারপরে নানা আলোচনার মধ্যে দিয়ে আমাকে বলবে যে সম্বন্ধে কিছু বলো আমাদের তো খুব বেশি কিছু বলার নেই আমরা তুই বড় হচ্ছে চেষ্টা চেয়ে হচ্ছে about the Indian theater? And I have never heard of this man, is it, is it my ignorance? Or your disinterest, disinterest to inform us? He is Hamne Barita, the key words. India you was? Know, it one of the biggest embassies in Hong Kong. I mean, the I mean, largest number of staff. The Iraqi Korean, why don't they inform us about the Indian theater, about this man? And then maybe they themselves don't know about him. <laughs> so, আমাকে বললে তুমি ফিরে গিয়ে লোকটা সম্বন্ধে জানাবে এরকম একটা ঠিক আছে খুব ভালো লাগছে This is a period piece. The costumes uh, are not period costumes. I'm very rigid over it, you know. I don't like it. A actor. R actor katha bollo. I'm good and bad. to Provincial theater. কি দেখেছি বলো তাহলে যে আমি তো খুব কিছু দেখছি স্যার জন স্যার আমাদের দেশে যারা আমাদের আমি অভাব করলাম হ্যাঁ তারপরে তো আমাদের চলে গেলাম হ্যাঁ তারপরে আমি বললাম যে তুমি আমাকে অটোগ্রাফ দেশন কি অটোগ্রাফ নিল ওর অটোগ্রাফ দিল তারপরে আরেকটা মজার কথা বলেন যে যে তুমি ইন্ডিয়াতে আসো না কেন তো বলে ইন্ডিয়াতে চিনবে তোমাকে ইন্ডিয়া চিনবে না তো আমি অন্য শহরে কথা বলতে পারি না কলকাতায় গেলে তুমি মগ হয়ে যাবে তুমি সিরিয়াসলি বলছো হ্যাঁ হাও আমি তো সিনেমা করি আর না তোমাকে তোমার নামে চিনে তোমার সম্বন্ধে পরে তোমার সম্বন্ধে ভীষণ ইন্টারেস্ট তুমি ব্রিটিশ বলি তুমি যাবে লন্ডন থেকে তোমরা গেল তো বলেছিল যে আমি কি বলবো বল ব্রিটিশ কাউন্সিল লন্ডেন করার তো পরে ওরা যা পাঠা হ্যাভ টু তো তুমি তো যাচ্ছ তুমি ওদের বলো না একজন ছিল হেড তাকে আমি বললাম তোমার বড় ভাব ঘটনাটা বলে যেতে ছেলে ভেরি তখন আমি ইউকে বললাম যে তুমি যাবে ব্রিটিশ কাউন্সিল বলতে বলো তো আবার বললাম আপনাকে বলে দিলেন তবে যেতে রাজি আছি আচ্ছা এবারে আরম্ভ করো সমীর আচ্ছা আমরা এখান থেকে শুরু করব what has been your first exposure to theater interesting theater jat theke তবে তার আগে একটু মানে ফ্যাক্টস ফিগर्स একটু বলে দেবেন জন্ম কোথায় কবে যদি সেটা বলে তারপর এটা করে দেন রেকর্ডিং এর কিন্তু আমার ছিলেন চোখ ছিল এবং ওই দাদা আমাকে বলতেন তোমাকে গান শিখতে হবে এবং ছেলেবেলা থেকে আমাকে কে দাঁড়া রাগ কি তার ইমেজ কি ওর সব আমাকে নিয়ে যেতেন তো তখন একটা আমার এক্সপিরিয়েন্স হয়েছিল আপনার দাদার নাম ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তো সেই আমি নাটক দেখতে গেলাম গিয়ে আমি গান শুনে মুখ হয়ে গেলাম নাটক আমি ভালো করে দেখিনি অত বুঝিও তখন আমার আমার বয়স দশ এগারো বয়সেছিলেন তখন কিছুদিন দাদার কাছে শিখতাম খুব একটা মানে রাত্রি রে দাদার কাছে শুতামা বোঝাতেন তারপরে তো যা হয় লেখাপড়া করতে গিয়ে নাটক করি মাঝে মাঝে সেটা একেবারেই সতেরো খুব রিলাক্টলি করি কলেজে যখন নাটক হয় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এলেন আমার বঙ্গবাসী কলেজে পিডব্লিউডি নাটক হবে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দিতে খুব নাম ছিল এই দু একটা করতাম কিন্তু আমি সবসময় দৌড়িয়ে কোনোদিন সিরিয়াসলি নি আমি প্রথম সিরিয়াসলি থিয়েটার নিলাম যখন এবং প্রচন্ড জোরদার ডাক হচ্ছে দেখতে আমি ক্রমশ পলিটিক্যালি ওরিয়েন্টেড হতাম নট থিয়েটারিক্যাল যে দারুণ থিয়েটার এগুলো কিভাবে সুন্দর কাজ করছে তার সঙ্গে আমি কিছু নাটক দেখতাম যেমন তখন কলেজে পড়ি আমি যখন এইগুলো দেখছি আমি আমার তখনই মনে হতো যে কোথায় যেন মানে অবৈজ্ঞানিক ব্যাপার আছে থিয়েটারগুলোর মধ্যে নির্মলেন্দুর অ্যাক্টিং দেখছি সব দেখছি কিন্তু সিংহাসন তত্ত্ববোষে পায়া দেখা যাচ্ছে মসি লালি ফ্রেঞ্চ জেনারেল সেই ইংরেজি বলছে এরকম এই ব্যাপারগুলো আমাকে কিরম মনে হতো যে বোধ অনেক কিছু করার আছে ঠিক শিক্ষিত ব্যাপার না এগুলো ভাব তারপরে যখন কন্ট্রাস্ট দেখলাম আমি গিয়ে এই বিসর্জন করছে উপল ঋত্বিক কেরা দুজন তখন দুটো ডিরেক্টর এই উৎপল তখন ডিরেকশন দেবে নিয়ে যাবো তারপরে আমি ওখানে গিয়ে দেখলাম প্রচন্ড দল আলি ঠিক আছে আমি ফুচিক করছি জুলিয়াস তারপরে উৎপল ছেড়ে দিল বাংলার গেলাম মহেশতলা ছাপড়া কৃষ্ণনগর এগুলো আমি অনেক বেশি এবং ওখানে মানে কি বলবো আর ক্রিয়েটিভ ফ্যাকাল্টিটা এমন কাজ করে অন দা স্পট এক্সটেম্পোর আমাকে বানাতে হয়েছে। এবং তার যখন একটা রিয়াকশন হচ্ছে সেটা ভীষণ বেশি বি ভীষণিং আমি কনফিডেন্স পাচ্ছি যে আমাদের কিছু করতে পারি এরকম মানে কি রকম ঘটনা হয়েছে পানু পাল বলে একজন ভর্তলোক ছিলেন যাকে বর্তমান থিয়েটার ভুলে গেছে বাংলা থিয়েটার কিন্তু আমি মনে করি যে ওই একটা ট্যালেন্ট বাংলা থিয়েটারের খুব কম ছিল এবং পোস্টার প্লে বোধ হয় আমাদের বাংলাদেশে জন্মদাত পান প্লে আমি তার আগে কাউকে দেখি ওই নাটক লিখত ওই পড়াতো মানে এরকম যে একটা জায়গায় গেছে গিয়ে সেখানে বসে বসে নাটক লিখে ওইখানে রিহার্স করি ওখানে পারফরমেন্স করছে তো আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের দুটো নাটক ছিল ভোটের জন্য একটা ভোটের ভেট আর সৌরিনের সংসার তো একটা কৃষক বেল্টের জন্য একটা মধ্যবিত্তের জন্য তো একদিন ঘটনা হলো যে কৃষ্ণনগর একটা জায়গায় আমরা করছি এবং পার্টি ওয়ার্কাররা সবসময় এল ইনফর্ম তারা বলেছে এখানে ভোটের ভেট করুন আমরা ভোটের ভেট আরম্ভ করে দিয়ে দেখছি যে পুরো দর্শকটা হচ্ছে মধ্যবিত্ত সৌরিন করা উচিত ছিল না তার মানে কিচ্ছু এসে যায় না তুমি চেঞ্জ করে আরে ভাবতে না তখনই চেঞ্জ হয়ে গেলাম পুরো নাটকটা সৌরিনের সংখ্যা হলো কেউ কিছু বলবো না হই হই হাত করবো এই রকম ছিল পানো পারছেন তারপরে আরেকটা জায়গায় নাটক করছি সেখানে কোনোটাই নিচ্ছে না সে বললে ঠিক আছে আমরা এক ঘন্টা করে নাটক করব বলছি ট্রাকের ওপর আমরা বসে মাইক্রোফোন দিয়ে নাটক করছিলাম মানে প্রায় সেই আমাদের কি বলে সেই মেরাটি পেসের মতো ওয়েগন প্লে করছিলাম এক ঘন্টার মত নাটক করা সেই তুলনায় আমি যখন করছি কি রবীন্দ্রনাথ অচল আয়তন করছি এখানে আমি ইন্টারেস্ট পেতাম আমি খালি উৎপলকে খোঁচাতাম চলুন বাইরে তখনকার গান কি মনে আছে কিছু তারপরে মানে কিরকম একটা জায়গায় অভিনয় করছি অজয় ঘোষ এসছেন তখন পাঠিয়ে হঠাৎ পাঁচ মিনিট আগে উৎপল বললো সব হিন্দিতে অভিনয় করবো ডায়ালগুলো সব হিন্দিতে বলবো সব কোনো বলবো হবে বলে ও গিয়ে হিন্দিতে আরম্ভ করবো হিন্দিতে বলছি বলছি কিছুক্ষণ করার পরে আমরা বাংলা আরম্ভ করলাম দর্শকরা হই হই করলো বললেন ঠিক হ্যাঁ ঠিকায় বলি বাংলা সমাজত এই যে ব্যাপারগুলো এগুলো আমার কাছে মনে হতো যে অসম্ভব কমিউনিকেশন বিটুইন দা খুব পাকফুল মিনিংফুল মনে হতো এখন যে প্রসিনিয়াম থিয়েটার করি আমার মনে হয় একদল ডেড দর্শক বসে আছে কিছু বোঝে না রিয়্যাক্ট করতে জানে না ভুল জায়গায় হাততালি দেয় ভুল জায়গায় হাসে তো বিশেষ করে যখন মধ্যবিত্ত দর্শকের কাছে করি প্রতিবাচী মানে পার্সো ইটস মাই এক্সপিরিয়েন্স যে সময় আপনি খুবই সেই পিরিয়ড অন্তত আমাদের যেটা মনে হয়েছিল যে স্ট্রিক্টলি আমাদের মধ্যবিত্ত কলকাতা দর্শকের বাইরের একটা দর্শক একেবারে বাঁধা যে এবং এখনকার যেটা বলছেন টেশন মানে বোধ দর্শক এবং অভিনেতা তখন যেটা ছিল আমাদের সামনে যে পার্টির অ্যাক্টিভিটি তখন ইউনাইটেড পার্টি আনডিভাইডেড পার্টি এবং সে পার্টির ধরুন প্রচণ্ড অ্যাক্টিভ কাজ চলছে এবং অ্যাক্টাররা সেই কাজের মধ্যে ইনভলভ যেমন আমি বলছি যে অমুক জায়গায় প্রসেসং হবে অমুক জায়গাটা এ হচ্ছে মানে ওয়ার্কাটা স্ট্রাইক করেছে আর্টিস্ট সেখানে যেতে পার্টি কল দিত আমরা সেখানে যেতাম যে সেইখানে তাদের সঙ্গে থেকে তাদের সমস্যা নিয়ে সঙ্গে সঙ্গে নাটক অভিনয় করা হতো বা আমি বড়া যখন একটা ওই রকম গান্ধীজি গিরিয়ে একটা বিরাট ইয়ে হলো মিনি রেভলিউশন হল সেখানে আর্টিস্টরা গিয়ে হয়েছিল সাধনা তারা গিয়ে ওখানে পিপুলের পাশে দাঁড়িয়ে লড়াই না করো ছিল এই যে ব্যাপারটা ছিল তাতে করে হতো কি দর্শকরাও তখন ওই রকম একটা হচ্ছে এবং নাটকের সঙ্গে যোগ আছে যেমন কর্লোল করলাম তখন বোধ হয় সেটা পিক গিয়ে উঠেছিল কর্লোলের সময় এবং কল্লের সময় আমার জীবনে আমি যাই না কোনো অভিনেতার জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা আমার জীবনে করেন আপনার লাশ করে থাকবে পুলিশ এসে বলছে আপনাকে বোধহয় সেই নীল্পনের টাইম मैंने मंत्री एक्टर के अरेस्ट कर प्राय तुम उत्पल के ये भाई अरेस्ट कर लो अभिनय करी शो हो गिंग स्टेजर मध्य हिस्सपैरिंग चलते बोधा उत्पल अटे आपस वोल्ला टेलिफोन एस कि ना एक পুলিশ ফোন করে বলছি করতে গেলামেস্ট হবেন ধরুন এই যে ব্যাপারগুলো এবং সেখানে দর্শক বলছে যে আমরা আছি আপনি অভিনয় করুন হাউস থেকে চাঁচাচ্ছি যে সেক দা আমরা আছি হামলা না হয় এবং আমি যখন গিয়ে নামতাম ট্যাক্সি করে আমাকে দশজন একেবারে ট্রেড ইউনিয়নের লোক আমায় করে নিয়ে এই যে ধরুন ট্রেড ইউনিয়ন বা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে এটা প্রত্যক্ষ যোগ এটা কিন্তু এখন একইভাবে নেই এবং যারা অভিনয় করছেন আমাদের মতো দল যারা বলেন আমরা কি অমুক নাটক করছি তমুক নাটক করছি এর সঙ্গে কিন্তু রাজনীতির কোন যোগ নেই এটা করছি শুধু আমার লেফট আইডেন্টিটিটা বজায় রাখার জন্য আই এম ডিফারেন্ট ফ্রম দ্য কমার্শিয়াল থিয়েটার এইটা কোন প্রশ্ন নেই লেফট যেভাবে আমি যে নাটকই করি তাহলে প্রমাণ হয় যেসব কারণে যে আমার যে রাজনীতিক বিশ্বাসটা ছিল না আমি যখন করছি আমি এবং দলে তখন আমি এবং উৎপাদন দত্ত পার্টি মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম কোনো একজন নেতা আনটিভায়োটিক পার্টি তিনি রেকমেন্ড করেছেন কিন্তু সেখানে কালচারাল কি বলবো অবক্ষয় সেই দিন থেকে শুরু হয়েছে পার্টির মধ্যে কালচারাল ফ্রন্টে তারা কোনো গাইডলাইনস দিতে পারেননি এবং তার ফলশ্রুতি হচ্ছে আজকের থিয়েটার পার্টি যেদিন থেকে ডিস্ট করলো বা আমি বলবো যে তারা সরে গেল। সেদিন থেকে পুরো আইপিটিএ ভেঙে গেল লেফট মুভমেন্টটা কমপ্লিটলি ডিসিনটিগ্রেটেড হয়ে গেল এবং তখন সবাই খুঁজে বেড়াচ্ছে কী নাটক করবো কী নাটক করবো তার গোড়ারটা বলছি যে আমরা যখন এটা অ্যাপ্লাই করেছিলাম আমাদের মেম্বারশিপ দেয়া হয়নি একটাই কারণ যে ম্যাকবেদ করে থ নাকি ঠিক রেভলিউশনারি নয় তো এই কারণে দেওয়া হয়নি এবং যে নেতা আমাদের হেসে বললেন যে হবে না তোমরা বাইরে বাইরেই করো ভেতর এলে তোমাদের শেষ বন্ধ হয়ে যাও বাইরে থেকে শেষ করো বলছি এইটাই গোধায় আমার অভিজ্ঞতায় এইটাই প্রথম শুরু হলো । মানে তার দেখাতে পারেননি আচ্ছা তার ফলে যেটা হলো সেটা আমরা সবাই জানি ধরুন পার্টি যখন স্প্লিট হয়ে গেল কিভাবে পরিষ্কার এটা ক্লিয়ারলি তখন দলগুলো ছিটকে গেল কেউ সিপিআই কেউ সিপিএম কেউ আবার নকশালে চলে গেল ইয়ে নানা রকম বিক্ষিপ্ত নাটক হতে কিছু দল আবার চলে গেল তারা একেবারে নেগেটিভ রাস্তায় চলে গেল এই সময় আমি এক বেশি বাঁচিয়ে দিলেন থিয়েটার তার নাম্বার টেক্স সময় দেখলে যে এইটা খুব এবং লেফটেন্টি আমাদের বজায় থাকে আমি আপনার সঙ্গে একমত নই এই কারণে যেতে পারে বা হওয়া উচিত চাইতেন সেটা অনেকে জানেন যেটা আপনি যে বলছেন যেটা আপনি বলছেন সবচেয়ে বেশি সেটা আমি বলবো যে ইনস্পাই আপনারা করতে পারলেন তারপরে যেন কল্লের পরে আপনি যেটা ভেবেছেন যে কল্ল একটা যুগের আরম্ভ আমরা আমি ভেবেছিলাম পাশে এবং সত্যি কল্ল নাটকে যে ব্যাপারটা ছিল যে এটা থিয়েটার যে কি করে পিপল পিপুলকে ইনভলভ করতে পারে এবং পিপুল মানে ফ্রম কারখানার থেকে আসছে গ্রাম থেকে আসছে একটা নাটক যে তিন বছর খোলা হয়নি প্রত্যেকটা শো ফুল হয়ে যাবে এটা একটা ইতিহাস এবং সেটা কিন্তু ওই রকম একটা নাট হতো মধ্যে কিন্তু কমার্শিয়ালিজম ছিল কমার্শিয়ালিজম ছিল না